وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَتَ لِلْعَالَمِينَ قُرَائِش بانكشير لوگ در شنگه قَيْس نامِ أَكْ যুদ্ধ হয় এই যুদ্ধটার মধ্যে উভয় পক্ষের বেশ কিছু ক্ষতি হয়ে যায় এবং করাইল বংশের লোকদের পক্ষ থেকে সব যুবকদেরকে অংশগ্রহণ করা লাগে তো উনি পনেরো থেকে ২০ এই বছরে মেইন যুদ্ধ না করলেও কবিলার লোকদের সঙ্গে ওনাকে যেতে হয়েছে তিনি বলেছেন পরে যে আমি ছিলাম কিন্তু যুদ্ধ করি নাই তবে যুদ্ধের পেছনে থেকে শত্রুপক্ষ যখন তীর ছুটত ওগুলা পড়তো ওগুলা যোগার করে দিয়ে আবার আমাদের পক্ষের লোকদের হাতে তুলে দিতাম এইভাবে যুদ্ধ বিগ্রহ হয় এগুলাতে অনেক কিছু হন যদি মারাত্মক করার নাই যে কাউকে যুদ্ধের ময়দানে সামনে গিয়ে অকারণের যে যুদ্ধ সেই যুদ্ধে তিনি কাউকে আক্রমণ করতে হয়নি যুদ্ধ ছাড়াও সেখানে ভালো কিছু কাজও হয়েছে হেল্পফুল ফুদুল নামে একটি চুক্তি হয়েছে এই চুক্তিটি একটি ভালো চুক্তি ছিল সে চুক্তিটা হচ্ছে তার কারণ ছিল ঘটনা ছিল জোবাইদ নামে এক লোক ইয়ামান থেকে এসেছিল মক্কাতে বেশ কিছু তেজারতের মাল নিয়ে বেচা কিনা করার জন্যে মক্কা শহরটা আপনারা জানেন সেখানে লোকাল প্রোডাকশন তেমন কিছু ছিল না বাইরে থেকে আসতো আসতো একদিকে একবার আসতো সেরিয়া অঞ্চল থেকে আবার আসত ইয়ামান থেকে সেই কথা আল্লাহ তালা কোরআনে পাকে বলেছেন যে হালে তার সীতা সাইফ শীতকালে ইয়ামানে গিয়ে ওনারা ব্যবসা বাণিজ্য করতেন ওই সময় ইয়ামানটা এত ঠান্ডা পড়ে না আর সাইফ এটা ছিল সাইফ ওনারা যেতেন সেরিয়াতে ওই সময় ওখান থেকে মাল আনতেন বা বিক্রি করতে নিতেন ওনারা যেমন ব্যবসা করতেন তেমনি ইয়ামানের লোকেরা সিরিয়াল লোকেরা আসতো তো জোবাইব নামে একটা লোক বেশ কিছু মালপত্র নিয়ে ব্যবসা করতে আসলো মক্কা বিক্রি করলো মক্কার এক বাট পার আল সে কি করলো ওনার সঙ্গে চুক্তি করে ফেললো তোমার সব মাল আমি খরিদ করে ফেলি আমি আস্তে আস্তে খুচরা বিক্রি করব তোমার এত ঝামেলা করার দরকার নাই আমি আমার থেকে সব নিয়ে নিবা এই বার পা সব নিয়ে নিল নিয়ে সে কি করলো আর টাকা পয়সা দেবে না দেয় না এরকম ব্যবসা বাণিজ্যের মধ্যে এরকম এখন এই ব্যবসারা জোবাইদের সমস্ত মাল নিয়ে গেল কড়াইশের এক লোক তার নামে ওয়াইল এই ফ্রড এখন তাকে আসে কিছুই দেবে না অস্বীকার করছে বলছে যে তুমি কিছুই পাব না এখন সেই বাচ্চারা তাদের আবার ওই সময় অন্য দেশ থেকে আসতে হলো যারা আসত নিরাপত্তার জন্য তারা মক্কার কোন একটা গোষ্ঠীর সঙ্গে ট্যাক্ট করতো যে আমার যদি কোনো সুবিধা অসুবিধা হয় তোমরা আমাকে সঙ্গে দিবা ডিফেন্ড করবে আমাকে এরকম চুক্তি তাদের সঙ্গে ছিল যেমন আবদুদ্দার মাহজুম জুমাহ সাহাম আদিব নিক এই সমস্ত কবিরের সঙ্গে সে যোগাযোগ করলো সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করল আমি তো একটা হেল্প করে আমার অনেকগুলো টাকা আত্মসাত করে দিয়েছে বড় ধরনের একটা দুষ্কৃতিকারী তার সঙ্গে ঝামেলা জড়াতে কেউ চাইল না যেটা এখন আমাদের দেশের অবস্থা কোন দুষ্কৃতিকারী যদি কোন একজন ভদ্রলোকের বাড়িঘর দখল করে থেকে শুরু করে সবকিছু টাকা পয়সা কেড়ে নিয়ে রাস্তার মধ্যে চিৎকার করে কয়জন আর বে এগিয়ে আসতে মানুষ এরকম হয়ে যায় যখন সবাই মধ্যে নিয়ম নীতি থাকে না দুষ্কৃতিকারদের কাছে তারা সবাই মনে হয় যেন দুর্বল হয়ে যায় যখন বেচারা দেখলো এই জোবাই দি যে কোনো উপায় নাই আমাকে কেউ সাহায্য করবে না বেচারা ফাইনাল চেষ্টা করলো আবি জোবাইস আবু কোবাইশ পাহাড়ের উপর উঠলো আপনারা জানেন আবু কবাইস পাহাড়ের ঘটনা আরো আছে আবু কোবাইস তো এখানে তারা যেকোনো জরুরি অ্যানাউন্সমেন্টের জন্য কোন বিপদের খবর ভালো খবর প্রচার করতে হলে মকা শহরে সবাইকে জানাতে হলে ওই পাহাড়ের উপরে সবাই উঠে নামে এই বা এই লোকটি চিন্তা করল যে আমি এই বুদ্ধিটা করি দেখি কোন উপায় পাই কিনা তখন সে পাহাড়ের উপরে উঠল কোন সময় একদম সূর্য উদয়ের সময় ওই সময় দুনিয়াটা কোয়াইট থেকে সবাই ঘুম থেকে উঠে আর ওই সময় মেইনলি যারা কোন জরুরি খবর দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করতে চায় ওখানে উঠে আর কোনো মাইকিং এ তো ব্যবস্থা নাই তখনকার জমা আর প্রাকৃতিক এই পরিবেশে তখন ওই আওয়াজ দিলে পাহাড়ে উঠে মক্কা শহর মোটামুটি পুরো পুরোটাই কাভার হয়ে যা সবাই শুনতে পায় সে চিৎকার করে বলল যে একটা কবিতা পড়ল আলা আনুমিনে হে ফেহরের গোষ্ঠী কড়াই গোষ্ঠীর একজন পূর্বপুরুষ ছিলেন তার নাম ছিল ফেহের খুব নাম করা ছিল তার নাম উচ্চারণ করে বলল তোমরা তো সেই ফেহরের গোষ্ঠী একটা মাজলুম তার সমস্ত সম্পত্তি যে হারিয়ে ফেললো তার অ্যাসেট গুলো টাকা পয়সা কিছু পেল না দূর থেকে এসে তোমাদের কাছে ভিকটিম হয়ে গেল গেলাম তাহ এবং আমি তখন কেবল হেরাম করতে এসেছি ওমরা করতে এসেছি হেরাম করে এহরাম এখন আমার খুলতে পারি নাই ওই লোকটা এসে আমার থেকে সব মালগুলো নিয়ে গেল চুক্তি করে তখনও কিন্তু তারা অমরা করত তখনও তা অফ ছিল সাই ছিল কিন্তু উল্টাপাল্টা কিছু করেছি এক্সাম্পল শুনেছি যে তারা দরকার হইলে কাপড় চাপড়ে খালি গায়ে হাম করবে এই জাতীয় চিন্তা ছিল তারপর এখন নাই আর আমি হয়ে গেলাম ও ইয়ালির হেজরিওয়াল হাজারে এই যে হাজারে আসো মাকামি ইব্রাহিমের পাশে যারা আসো মানুষ তোমরা কেউ আমাকে সাহায্য করবে না ইনাল হারাম আলিমান কারাম তুহ যারা সীমা লঙ্ঘনকারীকারী তোমরা যদি না থামাও এবং তাহলে এই হারামের অর্থ কি থাকলো আর যেখানে লোকরা নিরাপত্তা পাওয়ার কথা এখন এই তার অ্যানাউন্সমেন্ট এই কবিতা পড়ার কাহিনী শুনে কিছু লোকের মন গড়লো তার ব্যাপারে ত্রুকুন আমরা এইভাবে একটা অসহায় লোককে ছেড়ে দিতে পারি না আমাদের সমাজে জুলমের শিকার হবে আর আমরা কিছু করব না তখন সবাই মিলে চিন্তা করলো বনু হাসেম বনু জোহরা বনু তামিম মিলে তারা একটি ঘরে জমায়েত হল আবদুল্লা চাঁদা নামে এক ব্যক্তি তাদের মধ্যে বেশ মুরবী কেসেমের এবং তার কথা সবাই মানে তার বাড়িতে গিয়ে সবাই একত্রিত হলাইসের নেতৃবৃন্দ সবাই মিলে তারা একটি ঐক্যবদ্ধ চুক্তি করল যে না আমরা এই মাজলুমের হক আদায় করে দেব এবং এখন থেকে মক্কায় কোনো পথিক এসে বা কোনো অন্য দেশের কোনো লোক এসে যদি যে কোনো কারণে জুলুমের ভিক্তিম হয়ে যায় মাজলুম হয়ে যায় আমরা সবাই মিলে তার সাহায্য করব আমরা সমস্ত কবিরার পক্ষ থেকে আমরা একমত হয়ে গেলাম এবং সবাই সেখানে এই একমত হয়ে গেলেন এবং এটার নাম হেলফ আল ফুদুল। ফুদুল হেল্পতে আমরা পড়েছি হেল্পফুল ফুজুল ওই যে দলিনা জলিন এই মুশকিল পরে গেছেন আর কি আর এটা হেল্পফুল ফুদুল হেলফ মানি চুক্তি এগ্রিমেন্ট ট্রিটি আল ফুদুল আ আসলে ফা দেেলের বহু বচন ফুদুল ফা আরবিতে খুবই মহান কিছু মহান ব্যক্তিকে বলাই হা দা রাজন ফা তিনি অত্যন্ত মহৎ ব্যক্তিত্বের অধিকারী ফা দেল এটাও আবার দোয়াদার জাদিনের প্রবলেম পরে হয়ে গেছে ফাজেল এখন যখন ফাজিল বলে বাংলায় এখন এটা অর্থ কি হয়ে গেছে পুরো উল্টা এলোকটা বড় ফাজিল প্রকৃতির লোক ফাজ তুমি করে তুমি কিন্তু আসলে অরিজিনালি ফুদুল কোনো কোন সেন্সে নেগেটিভ সেন্সে যদিও আসে কিন্তু এটার অর্থ হচ্ছে অনেক মহত্ব আল্লাহর অনেক ফদল আমাদের প্রতি আছে আল্লাহর অনেক মহত্ব দিয়ে তিনি আমাদেরকে দয়া মায়া করেছেন ভেরি পজিটিভ সেন্স আর কোন কোন সময় নেগেটিভ সেন্স আসে ফুদুল মানে অতিরিক্ত তো অতিরিক্ত কথা বলে তো ফাজিল চুক্তি বা এগ্রিমেন্ট দুইটি রেওয়ায় আছে একটা আসছে তিনজন লোক সর্বপ্রথম এই বিষয় প্রস্তাব করে এবং তারা ঐক্যমত্তে আসে এইরকম চুক্তি করার খসড়া তৈরি করে সবার সামনে প্রেজেন্ট করে তিন তিনজনের নাম ই ফদল একজনের ফুদওয়ালা আরেক নাম আলফ আরেকজনের নাম আল হারিস করলে আরবিতে হয়ে যায় ফুদুল এই যে ফদল ওয়ালাদের এই চুক্তি খসড়া এই হিসাবে হেলফুল ফুদুল নাম আবার কেউ কেউ বলেছেন না অন্য কারণে হয়েছে সেটা হচ্ছে যে চুক্তিটি ছিল অত্যন্ত একটা চুক্তি একটা চুক্তি মহান হয়েছে এইজন্য এর নাম হয়েছে মিটিং এ উপস্থিত ছিলেন এবং তিনি পরবর্তী পর্যায়ে বলেন লাকাত আব্দামি কারো জুলুমের প্রতিকার করা মজরুমের সাহায্যে এগিয়ে আসা এই সমস্ত কাজের চুক্তিটা অত্যন্ত মহৎ চুক্তি ছিল জাহিরি পিরিয়ড হলো একটা বড় ভালো কাজ হয়েছে যদি কোনো কারণে কোনো কমের মধ্যে এরকম বিপদ আপদ আসে বা কোনো দেখা দেয় তিনি বললেন রসুল্লাহ হওয়ার পরে নবী হওয়ার পরে বললেন আজকেও যদি এরকম কোন চুক্তির আহ্বান কোনো জায়গা থেকে আসে এরকম পরিস্থিতি হয়ে যায় তাহলে আজকেও ইসলামের পরেও আমি এইরকম চুক্তিতে এগিয়ে আসবো কারণ ভালো চুক্তি ভালো আন্ডারস্ট্যান্ডিং কোন কমের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যদি হয়ে যায় তাহলে এই সমস্ত চুক্তিতে অত্যন্ত ভালো কাজ আল্লাহ এই সমস্ত কাজ অবশ্যই পছন্দ করেন তিনি আরো বলেন অন্য হাজির মা চুক্তিতে এসেছিলাম হাজির হয়েছিলাম অর্থাৎ যেটা একটা ভালো কাজ পবিত্র কাজ এই চুক্তির মধ্যে আমি ছিলাম আমার চাচা সঙ্গে আমি নিজেও মদৃসে ছিলাম ওয়া আনা গোলাম আমি তখন বালক মাত্র এবং এটা আমার কাছে তখনও খুব পছন্দ হয়েছিল আমার আমাকে যদি আজকে কেউ এরকম চুক্তি করে কে কেউ আমার সাথে আমি করব এবং এই চুক্তিকে আমি কখনো লঙ্ঘন করব না এবং তার বিনিময়ে যদি আমাকে অনেক অর্থ করিয়ে দেওয়া হয় এমন মহৎ চুক্তি থেকে আমি সরে আসবো না তাই এভাবে নবী করিম সাল্লাহ সাল্লাম তখন তিনি কৈশরে আছেন এরকম কিছু ঘটনা যুদ্ধের ঘটনা সন্ধির ঘটনা ভালো চুক্তির ঘটনা তিনি থাকলেন এর পর্যায় এক পর্যায় আসলো যে ওনার একটু বয়স হয়ে গেছে প্রায় এখন তিনি আহ পঁচিশের কাছাকাছি হয়েছে। এখন ওনার কিছু টাকা দরকার তিনি আবু ঘরে আছেন আবু তালেব তো খুব ধনী না বেচারা গরিব মানুষ বলতে পারেন যদিও লিডার কিন্তু আবদুল মোতালেব যিনি ছিলেন তার বাবা তিনি তো বেশ ধনী ছিলেন পরবর্তী পর্যায়ে ছেলেদের মধ্যে সম্পদ ভাগ করতে গিয়ে আবু তালেব বেশি কিছু পায় নাই চো ব্যসারা অনেক কষ্টের সংসার চালাচ্ছেন তো তিনি আহ নবী করিম সালামকে একদিন নিজেই বললেন তিনি তো ওনার ঘরেই প্রতিপালিত হচ্ছেন যদি এর আগে তিনি কাজ করেছেন ছাগল চড়িয়েছেন ওটা আমরা পড়ে গেছিলাম তাই না হ্যাঁ এগুলা কিছু চেষ্টা করেছেন কিন্তু এটা বেশি ভালো কোন ইনকাম ছিল না তো তিনি চিন্তা করেছেন কি করা যায় আর এর মধ্যে একদিন আবু তালেব ওনাকে বললেন আহ না রাজিরুল্লাহ আল আলী মহাম্ম তুমি দেখতে পাচ্ছ আমি তো আমার টাকা পয়সা তেমন কিছু নাই ওখানা আর অভাব অনটন আস্তে আস্তে অনেকদিন বেড়ে যাচ্ছে ও হা দিয়ে তুমি খবর পেয়েছ জানি না এখন একটি বাণিজ্য কাফেরা যাচ্ছে আমাদের কোরআদের পক্ষ থেকে শাম দেশে সেরিয়ার দিকে আর একটা সুযোগ আসতে পারে ও খাদি যাবিন তো খুবইলেন তারপর আসুরি জাল আনবিন এই খাদি জামিন তে একজন মহিলা মক্কার তিনি সম্মানিত ঘরের মহিলা ওনার বেশ কিছু সম্পদ আছে এবং তিনি নিজে ব্যবসা করেন কিন্তু তিনি নিজে মহিলা হওয়ার কারণে ব্যবসার মাল আনতে জান না তিনি সৎ লোকদেরকে যারা অনেস্ট এদিকে খুঁজে তিনি তাদেরকে দিয়ে ব্যবসা করান তাদেরকে তিনি যথেষ্ট সম্মানী দান করেন ভালো একটা লাভের অংশ দান করেন এইরকম একটা খবর আমি পেয়েছি তিনি লোক খুঁজছেন নির্ভরযোগ্য লোক পাওয়া যায় কিনা তুমি যদি যাও তার কাছে যে তুমি তার মালের ব্যবসার দায়িত্ব নিবে এবং তুমি কাপায় শরিক হয়ে তার জন্য ব্যবসার মালপত্র কিনে আনবা আমার মনে হয় তোমাকে দেখলে তোমার চরিত্রের ব্যাপারে খোঁজ খবর পেলে সে তোমাকে বিশ্বাস করবে এবং তোমাকে নিশ্চয়ই অফার দেবে এই ব্যবসার পার্টনার হওয়ার জন্য এটাকে বলা হয় মোদা রবা এটা ইসলামী শরিয়াতে অ্যালাউলার ব্যবসা যেটা ইসলামী ব্যাঙ্কগুলো এখন করে মাল টাকা একজনের আরেকজন গায়ে খাটবে এবং দু মধ্যে শেয়ার হবে কত পার্সেন্টে ব্যবসা হবে কত পার্সেন্টে তিনি পাবেন কত পার্সেন্টে উনি পাবেন আর কোন লসের এর কোন দায়িত্ব তিনি নেবেন না এটা হলো মোদারাবা ব্যবসা আর যদি মোদারাবা না করে মশা রাখা করেন যেমন আপনার এক অংশ আমার এক অংশ আমি মাল টাকা পয়সা দিয়েছি আমিও দিয়েছি এটা কিন্তু কর্মচারীর যা ব্যবসা হয় আপনার কোনো টাকা লাগবে না আপনি গায়ে খাটবেন লাভ যা হয় আপনার ফিফটি আমার ফিফটি অথবা সিক্সটি পার্সেন্ট যেটা অ্যাগ্রি করেন ব্যবসা খাদী যা তখন করাতেন কোনো লোকদেরকে দিয়ে তো তুমি যদি যাও তোমাকে গেলে দেবে না যদি লাইকা তোমাকে সবার আগে আমার মনে হয় যে সে দায়িত্ব দেবে লিমাইয়া আনকামিন তোহারা আমি মক্কা সহজে তোমার চরিত্রের ব্যাপারে তোমার আমানতদারির ব্যাপারে তোমার দায়িত্বশীলতার ব্যাপারে নিশ্চয় তার কাছে খবর আছে নিশ্চয় সে দেবে আমি সালাই দায়িত্ব পালন করতে পারি কৌমিকা তো এই লোকের খবর পেতে খাদিদা তো খুশি এইরকম নির্ভরযোগ্য লোক তো আর আরেকজন নাই গুড হ্যাঁ ফেললেন তবে বলেন যে তোমার সঙ্গে কথা বার্তা হয়ে গেল তবে অন্যদেরকে যা দেব তার ডবল তোমাকে হা রেসা কাহ মাশা আল্লাহ আল্লাহ তালা তোমার দিকে নিয়ে আসছেন মাসা তোমার হেজে দরজা খুলে গেছে নবী করি ইমসা গেলেন খাদিদার ব্যবসার দায়িত্ব নিয়ে আজ খাদিদা তার সাথে দিয়ে দিল তার বিশ্বস্ত গোলাম কৃতদাস দাস মাই সারা তাকে সাথে দিল একটু অ্যাসিস্ট করার জন্য অ্যাসিস্ট্যান্ট হিসাবে তারপরে তারা ওখানে গেলেন তারপরে তো ব্যবসা বাণিজ্য তিনি করলেন তারপরে নবী করিম সাল আলী সাল্লাম যখন সফর করতেছেন মাইসারা দেখলেন যে এই লোকটা এক ডিফারেন্ট লোক অবজার করতেছি এমন লোকটা কখন দেখেন এই মাইসারা তিনি যখন হাঁটেন ম্যাগ এসে ওনাকে দেন তাকে দেখলেই মানে রকম মনে হয় চলা ফেরা কথা বার্তা আদব আখলাগ সাংঘাতিক এরপরে নবী করিম সাল্ল সাল্লাম ব্যবসা তখন করলেন ওখানে খরিদ করতে গিয়েছেন তো খরিদ করতে গিয়ে একজন যার থেকে ব্যবসা ডিল করবেন কি কথা সে বলল যে আরবরা তো কসম করতে হলে কসম করে নামে বলল যে তোমার কমের মতো আল্লাহ তার কসম নিয়ে বলো আরবদের তারবদের বড় মাবুতাল আর করাইশা কি করেছে তাদের কাছে কত কিছু চেয়েছে তাদের শরীর মুছে নিজের শরীরে লাগিয়েছে যেরকম আমাদের মাজারের মধ্যে মুছে লাগায় মাজার বলাটা তো ওইখান থেকেই নিচ্ছে তারা গায়ে লাগায় কত কিছু তোমার কথা বিশ্বাস করে ফেললাম ওই তোমার মাবুদের বুদের লাগবে না ওকে অতুল্লাহ সাল্লি সাল্লাম মাইসারা কে নিয়ে মালপত্র নিয়ে মক্কা ফেরত আসলেন মাই এমন ভালোবাসলো নবী করিম সাল্লাহাম প্রতি এত সম্মান সৃষ্টি হয়ে গেল সেই মনে হয় যেন খাদিজা দাস না সে যেন মোহাম্মদ দাস এমন সম্মান শুরু করে দিল তারপরে তিনি বললেন বললেন ইয়া মোহাম্মদা ফির হাবিম আল্লাহ আলা ওকে ফা তা আরিফল নবী করিম সাল আলী উনি বাসা বাণিজ্য মাসা আল্লাহ অন্যদের তুলনায় চমৎকার ডিল করে নিয়ে আসছেন আপনি নিজের মুখেই ওনাকে বলেন উনি খুব খুশি হয়ে যাবেন তো নবী করি এদিকে সময় হয়ে গেছে খাদিজা এখন অপেক্ষা করতেছেন কালকের মধ্যে তো খাদিজা তখন তার ঘরে ঘরটা ছিল দোতলা উপরের তালায় বসে দেখছেন যে পথিকে আসছে কিনা মুসাফির আসছে কিনা তিনি হঠাৎ করে নজর গেল তারা আতুল্লাহের উপরে আসছেন দুজন আহা ফা আজিব নী লিকা খাদিজা তার সঙ্গে আর কিছু তার সঙ্গিনী ছিলেন কিছু বন্ধু বান্ধবী ছিলেন কথা কথা কথা এক তামসা দেখো ওই দেখো এই লোকটা আসছে দুই ফিরেস্টা তার মাথার উপরে সাহা দিয়ে দিয়ে তাকে নিয়ে আসছেন কি ঘটনা চমৎকার দিল হয়েছে এত এত এই পরিমাণ লাভ হয়েছে এত লাভে ডিল করে আসেছি অতপর মাইসারা কিছু তাকে আহ কিছু অনেক কিছু বললেনকে। এরপরে খাদিজা তার মালপত্র বিক্রি করে দেখলেন আগের বছরের ব্যবসার তুলনায় এই বছর তার দ্বিগুণ লাভ হয়ে গেছে এরপরে তিনি নবী করে রিম সাল্লাহামকে যা ওয়াদা করেছেন তা খবর হচ্ছে যে খাদিজা তো আসলে অসম্ভব আহ ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা ছিলেন আর ওদের মধ্যে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব ওনাকে ওনার চারিত্রিক বৈশিষ্ট্য অনেকের কাছে ছড়িয়ে গেছে এই জন্য অনেকে ওনা খাদিদাকে টাইটেল দিয়েছে তাহেরা পবিত্র পবিত্র যিনি ওদালিকালে তার ইত আব্রু হেফাফের সংবরণ এই সমস্ত ক্ষেত্রে তিনি অত্যন্ত একজন গুণী মহিলা হিসাবে পরিচিত অকালত নাকি আছেন যাহাতে আকলিন ওয়াসে ও মাল যেমন বুদ্ধিমতী মহিলা তেমনই বংশগত দিক থেকে অনেক উঁচু বংশের তেমনই আবার সম্পদশালী মহিলা এইজন্য অনেকেই ওনাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন কিন্তু তিনি কোনোটাই অ্যাকসেপ্ট করেননি ওনার এর আগে দুই দুইবার ওনার বিয়ে শি হয়েছিল দনবারে পরে বিয়ে শির স্বামীদের ইন্তকাল হয়ে যায় এরপরে তিনি এখন বহু তৃতীয় বিয়ের জন্য বহুত প্রস্তাব আসছে তিনি অ্যাকসেপ্ট করেন নাই কিন্তু তিনি অথচ শুনতে পেলেনবী করিম সাল আলি বা চরিত্রের কথা ওনাকে দেখলেন এর ফলে স্বাভাবিকভাবে উনি ওনার প্রতি ওনার একটা সাংঘাতিক সম্মান সৃষ্টি হয়ে গেল প্রচন্ড একটা আস্থা সৃষ্টি হয়ে গেল প্রসঙ্গক্রমে তিনি তার যে অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন নাফিসা বিনতে মুনাইয়া তার কাছে তিনি নবী করিমসালামে প্রস্তাব পেশ করলেন যে এই লোকের প্রস্তাব যদি নেওয়া যায় আমি কিন্তু কনসিডার করতে রাজি আছি ওনার বান্ধবি খাদিদার বান্ধবী তিনি নিজেই এই কাহিনী বলছেন পরবর্তী পর্যায়ে যে খাদিদের সঙ্গে কিভাবে নবী করিম সাল্লাম বিয়ে সাদী হলো নাফিসা বলছেন কান খাদিজা বিদরিফত অনেক গুণের অধিকারী করেছে এবং প্রচুর সংখ্যক ভালো ভালো আরব বংশের লোকেরা তাকে বিয়েসাদ রাজি হননি কিন্তু যখন মোহাম্মদ সাল্লা সাল্লাম ব্যবসা করে আসলেন তখন ওনার দেখলাম যে একটা সফট কর্নার ওনার ভিতরে হয়েছে তো আমি ওনাকে বললাম নাফিজাকে নাফিজা বললেন যে খাজিজাকে বললাম আমি এক কাজ করি আমি দেখি এটা প্রস্তাব নিয়ে চিন্তা করি আমাকে কিছু করতে দেন তখন তিনি আসলেন নবী মোহাম্মদ সাল্লা বললেন জিজ্ঞেস করলেন ইয়া মোহাম্মদ মা ইয় নাউকান তাতে আপনি তো বয়স তো মোটামুটি হয়ে গেছে বিয়া শাদী করেন না কেন এখন বিয়া শাদির সময় না আপনার সকল মা বিয়াদি মা আমি আসলে টাকা পয়সাও কিছু নাই একজনের দায়িত্ব নেবে সেই অবস্থা কি আমার আছে নাকি তখন নাফিসা বলে আমি বললাম তাকে এই দায়িত্ব যদি কোন জায়গা থেকে পাওয়া যায় এমন লোকের প্রস্তাব যদি পাওয়া যায় যে লোকে মাসা দেখতে শুনতে সুন্দর থেকে কমলা আল্লাহ দিলে আর তার টাকা পয়সাও ভালো আছে আর আরবদের মধ্যে করাই বংশের মধ্যে অত্যন্ত তার নাম কাম সুনাম সবকিছু আছে এইরকম একটা উপযুক্ত পাত্রী সন্তান যদি আমি দিতে পারি প্রস্তাব যদি আনতে পারি তাহলে কি আপনি এটাকে সাদরে গ্রহণ করবেন আপনি অ্যাকসেপ্ট করবেন কলাফামান হিয়া তো কার কথা বলো তুমি বলুন তো খাদিজা খাদিজার কথা খাদিজার প্রস্তাব নিয়ে আমি চিন্তা করছি আপনার সঙ্গে আলাপ করেছি কয়লা কে ফালি বেদা আলিক বলে যে আল্লাহ খাজিদার কাছে প্রস্তাব আমার দেওয়া সম্ভব নাকি সেই বাসারই কত মানে পজিশনওয়ালা ব্যক্তিত্ব আমি একজন সাধারণ এ তিন থেকে বড় হয়েছি কেবল তেমন কিছু নাই আবু তালেবের ঘরে আমি আরেকজনের ঘরে মানে লালন পালন পেয়েছি এইরকম প্রস্তাবকে তিনি অ্যাকসেপ্ট করবেন নাকি কয়লা কোন তো আলাইয়া তিনি বলে ওইটার দায়িত্ব আমাকে দেন আপনি ওইটা চিন্তা করেন কেন আপনি ওটার দায়িত্ব তো আমার কলাফা আফা আলু তখন তিনি বলেন ঠিক আছে আমি তো মার্শাল প্রস্তাব দিয়েছি আলহামদুলিল্লাহ আমি আশা করি কামিয়াব হয়ে যাবি আমি ইতি তারপরে তিনি কথাবার্তা হই খাদিজার ওয়ালি হিসাবে তার বাবা ইন্তেকাল করেছেন আরো আগে তার ওয়ালি হলেন আরবরা তখন ওয়ালি সারা করতে না ইব্রাহিম আল ইসলামের শরীয়তের গার্ডিয়ানের এই অংশ তার চাচা ছিল আমরি আসাদ তাকে তিনি বললেন খবর দিলেন আসার জন্য যে এইরকম একটা প্রস্তাব এবং লোকটাকে এইরকম আমি যা দেখলাম যা শুনলাম তার ব্যাপারে অনেক প্রস্তাবই তো আসছে আমি কোনোটা রাজি হয়নি কিন্তু এই প্রস্তাবটা আমার কাছে মানে হচ্ছে যে ভেরি রিজনেবল আপনি যদি ভালো মনে করেন তাহলে একটু এগিয়ে যেতে পারেন তারপরে এই প্রস্তাব পেয়ে এখন খবর দেওয়া হলো এখন নবী করিম সালাম মুরবী হবু তালে তিনি নিজে এই প্রস্তাব পাওয়ার পরে আলাপ করলেন আবু তালেবের কাছে ওকে আবু তালু তো খুশিতে অস্থির এমন ভালো প্রস্তাব পাওয়া গেছে আমার ভাতিদার জন্য এতিম ভাতিদার জন্য আর কোন দেরি করা যায় না কি তখন আরো চাষা ভাতিদা যা ছিল সবাইকে খবর টবর দেওয়া হলো সবাই মিলে ওনার চা আবু তালেব চাচা হামজা তারা মিলে আসলো প্রস্তাবে ফরমাল প্রস্তাব নিতে হবে এখন ছেলের পক্ষ থেকে মেয়ের বাড়িতে ফর্মাল প্রস্তাব সেখানে গিয়ে আহ আবু তালেব এখন প্রস্তাব মানে প্রস্তাবের সঙ্গে খোদবাও চলে আসছে এখন খোদ বা দিবে কি খোদবা দিবেন আবু তালেব এটা তারা করে আসছে এভাবে তখন তার কোন ইমাম নাই আর এই তরিকার খোঁজবার না তাদের তরিকার খোঁজবার যেটা এটা মোটামুটি অনেকটা মিলে শুধু কোরআন হাজি রেফারেন্স বাদ না দিলে মোটামুটি প্রশ্ব হয়ে গেল এরপরে আরো কিছু লোককে দাওয়া দিয়ে দিয়ে খাদিদার পক্ষ থেকে এই পক্ষ থেকে আরো কিছু লোককে এনে মোটামুটি ফাইনাল খোদবার ডেট ঠিক করা হয়ে গেল আখদের ডেট হয়ে গেল এখন আবু তালেব খা দিতে শুরু করেছে আবু তালেবা শুনলেন ইসমাইল সেখান থেকে ইসমাইলের শাখার অন্তর্ভুক্ত করেছেন ওয়াঈ ম আর মা যে তাদের কবির তার পরবর্তী একটা ধারা সেটার কথা উল্লেখ করলেন মাহুজান আর আমাদের আয়ত্তে আল্লাহ এমন ঘরে দায়িত্ব দিলেন যে ঘরে হজ করার জন্য দুনিয়ার আনাতে কানা থেকে মানুষরা আসে ও হারামান আহ আমাদের এই হারামকে আল্লাহ তারা নিরাপত্তা দান করেছেন বৈশিষ্ট্য আর কি কোরআন হদিজ তো আমরা কোরআন হাদিস ঢুকাই এখন আরবদের তরিকায় তারা নিজেদের পরিচয় দাঁত গোষ্ঠী মান সম্মান সৌকত এগুলো কথা বললেন এই কথা দিয়ে খোদবার কাজ শেষ এখন খুব বলল হলো জিনিস নিয়ে আসি আমার সারাফান এমন কোন মানুষ নাই যার সঙ্গে তাকে তুলনা করলে এই আমার ভাতিজা মোহাম্মদের পাল্লা ভারী হবে না নবুলান আদর্শ ব্যক্তিত্ব হিসাবে ফাজুলান সব আছে আমার ভাতিজার একটু টাকা পয়সার অভাব কারণ যে জায়গায় প্রস্তাব আনছে তারা তো ধনী মানুষ সেটা সে নোটিস করেছে ওইটা সে ব্যাখ্যা করছে যদি তার টাকা পয়সা কম আছে তার বংশব থেকে শুরু করে সবকিছু ওখা খাতা পাইলে এখন রাগ এ বানকারি মা দিয়ে যা তার পক্ষ থেকে প্রস্তাব এসেছে এখন আপনাদের কাছে আপনাদের যে কন্যা খাদিজের ব্যাপারে তো কিছু বাকি থাকলো যেটা এখন দিতে পারছে না আর নগদ যেটা দিবে বারো উকিয়া কে বারো উকিয়া জাহাবান ও ন্যাশান সাড়ে বারো উকিয়া সোনা দেওয়ার ভিত্তিতে আমরা নগদ নিয়ে এসেছি ওহ আদিম এই তো অল্পই সাড়ে বারো উঠিয়া আপনাদের জন্য যদি বড় না হয় কিন্তু যে প্রস্তাব আমরা নিয়ে আসি যে ব্যক্তি তার বিশাল সান আছে ভবিষ্যতে সে তো আর জানে না নবী হবে কিন্তু এতটুকু জানে যে এই ব্যক্তি এক মহৎ কিছু হবে তার সান অনেক বড় খতারুন জলিল উন জাসিম অনেক সম্মানিত কিছু হয়ে যাবে অচিরেই আমরা তার ইজার করছি তা এগুলা শোনার পরে এখন খাজিদার যে বললো হ্যাঁ তিনি বললেন না ঠিকই যা প্রস্তাব নিয়ে আসছেন এই যুগের প্রস্তাব তার ফেলে দেওয়া যায় জান কবুল হয়ে গেল আমরা রাজি আছি আগদের কাজ এই আগদ শ্বাস হয়ে গেছে তারপর তারপরে নবীকে রিমসালাম খাদিদার সঙ্গে বেনা করলেন এবং তিনি একটু ছোটখাটো ব্যবস্থা করলেন এবং কোন কোনো রেবায়তে আছে একটি উঠ আর কোন কোন আছে দুইটি করেছিলেন এবং বংশের লোকদেরকে দাওয়া দিয়ে মোটামুটি তাদেরকে তিনি খাওয়া দাওয়া করিয়েছেন এভাবে এই বিয়ের প্রসঙ্গ শেষ হল এখন এই বিয়ে প্রসঙ্গে কিভাবে বিয়েটা হলো আপনারা দেখতে পেলেন একটা সুন্দর পবিত্র প্রস্তাবের ভিত্তিতে এখন এই সমস্ত দেশে পাশ্চাত্য দেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা ইসলামিক স্টাডিজ পড়ায় সেখানে সিরত পড়ায় তারা যেমন লন্ডন ইউনিভার্সিটি আছে এখানেও ডিগ্রি দেওয়া এখানে তারা কি করে হাদিদা দিল্লাহমদ বিয়ে টা নবী করিম সালাম বিয়ে হয়েছে এখানে তারা প্রেমের সন্ধান করে নজবিল্লা এবং আমি জানি ঢাকা ইউনিভার্সিটি থেকে একজন ইসলামের ইতিহাস আমরা তো এখন সিরাতে পাক পড়ছি এটা তো ইসলামের ইতিহাস ইসলামের ইতিহাসের জন্য লন্ডন এসেছেন এখান থেকে পিএইচডি নিয়ে গেছেন সিরাতে পাকের উপরে গিয়ে দেখ সিরাত পড়াচ্ছেন নবীকার বিয়ের প্রসঙ্গটা আসে খাদিদার সঙ্গে যে দেখো খাদিরা খুব সুন্দরী ছিলেন আর মোহাম্মদ যুবক এখন দেখাশাকা ধরে যা হওয়ার তাই হয়েছে তারপর মুসলমানদের সাথে ধর্মের মধ্যে কোরআনের মধ্যে কোথায় কোথায় ত্রুটি আছে খুঁজে খুঁজে তারা বাইর করার চেষ্টা করে ত্রুটি থাকলে না পাবে নবী করিম সাল্লা সিরাতে পাক এই সমস্ত বিষয়গুলো বিভিন্ন কাহিনী তারা বানায় ছোট বয়সে বিয়ে হয়েছে কেন ইত্যাদি নিয়ে তারা মুসলমানদের মাথায় এগুলো ঢুকাই দেয় আর কিছু মুসলমানদের ইসলামী লেখাপড়া কোরআন নিয়ে বড় পন্ডিত হয়ে গেছেন তারা এগুলাকে সমানে বিশ্বাস করে আর এইগুলো নিয়ে তারা এভাবেই কথা বলে না এমন কি কোন কোন রেওয়ায় আছে যে এই জাতীয় একটা নকল হাদিসে পাওয়া গেছে নবী করিম সাল্লাহ নাকি প্রকাশ করেছেন তিনি বানানো হাদিস ইসলামের দুঃশনাই অনুগুলার পিছনে কন্ট্রিবিউট করেছে তো আমরা হাদিসের যে রেওয়াজ শুনলাম সিরোধের পাক থেকে এটাই সত্য কথা এটা স্বাভাবিক প্রস্তাব এবং তার ভিত্তিতে বিয়ে সাদী স্বাভাবিক ভাবেই একজন ভালো মানুষ পেয়েছেন খাদিদার সম্পর্কের ব্যাপারে এবং দেখেন যদিও নবী করিম সাল বয়স ২৫ এবং খাদিদার বয়স তখন কত চল্লিশ এটা আরবদের মধ্যে কিন্তু বিয়ে ব্যাপারে অনেক ফ্লেক্সিবিলিটি ছিল অনেক বড় মানুষ ছোট মেয়েকে বিয়ে ছোট মানে বয়সের ছোট মানুষ তার বড় মহিলাকে বিয়ে করতে এগুলো আরবদের কাছে ভ্যারি ইজি ছিল যদি আমাদের সমাজে ভ্যারি স্ট্রিক্টলি এগুলো করা হয় যে আমরা এগুলাকে মানে খুব বেখাত পাওয়া মনে করি আরবদের কাছে এটা কোনো আশ্চর্যের বিষয় ছিল না বিশেষ আবু তালেব এবং তাদের পরিবারের জন্য এটা বড় একটা সুযোগ ছিল তারা অত্যন্ত খুশি মনে এটাকে অ্যাগ্রি করেছেন আর নবী করিম সাল্লাহ নিশ্চয়ই ওনার ব্যাপারে শুনেছেন যে এইরকম একজন মহিলা ব্যক্তিত্ব সম্পন্ন কাজে এইখানে একটা মানুষের মনের ভিতরে যদি কারোর ব্যাপারে রেসপেক্ট হয় তাহলে এটার নাম তো আর এরকম উল্টা পাল্টা যেগুলো কথা মানুষ আবিষ্কার করে এগুলো তো কিছু না এরপরে এই খাদি সঙ্গে ওনার বিয়ের সাথীটা কত সুন্দর হয়েছে আপনারা জানেন এগুলোর কাহিনী পরে আসবে যখন আমরা এক পর্যায়ে খাদি যারা দেলা কথা বিস্তারিত জানবো সিরাতে পাখির ভিতরে ইনশাল্লাহ ওনার কাছ নবী করিম সাল্ল ইসলাম অনেক সন্তান পেয়েছেন এই খাদি বিয়ে আগে দুইবার হয়েছিল একজনের নাম ছিল আতিক আন্তান মালিক নামে আরেক লোকের সঙ্গে তার থেকে খাদিদার দুটো সন্তান হয়েছিল এরপরে নবী করিম সাল্লামের সঙ্গে যখন ওনার চুক্তি বিয়ে শী হয় তিনি তারপরে খাজিদার আদি আল্লাহ আনহার পক্ষ থেকেই ওনার প্যাট থেকেই নবী করিম সাল্লা সমস্ত সম্পদ গুলো আসে ছাড়া সর্বশেষ ইব্রাহিম থেকে আর বাকি কোন একমাত্র খাদি যারা দিয়াল থেকে সন্তান হয়েছে এবং ওনার সন্তান যারা ছিল তার মধ্যে একজন ছিলেন মেয়ে জাইনব আরেকজন নাম ছিল লুকাইয়া আরেকজন উম্মিক সুম আরেকজন ফাতেমা কয়জন চারজন মেয়ে প্রথম তিনজন মেয়ে ওনার জীবন দশাই ইন্তেকাল হয়ে যায় শুধুমাত্র ফাতেমা রাজি আল্লাহ আনহা বেঁচে থাকেন নবী করিম সালাম এর ছয় মাস পরে ওনার ইন্তেকাল হয় আর ওনার ছেলে হিসাবে বেশ কয়েকজন আসে প্রথম সন্তান হয় ছেলে আল কাসেম কাসেম নামে যেখান থেকে ওনার নাম হয়েছে বা কুনিয়াত হয়েছে আবুল কাসেম এরপরে আহ ও ছোট বয়সে মারা যায় আহ পরে পর্যায়ে ইব্রাহিম হয় তিনিও মারা যান কাসেম পরে আরো সন্তান আসে তুমি আলুদুল্লাহ আবদুল্লা নামে আরেকজন সন্তান আসে তিনিও ছোট বয়সে মারা যান আবদুল্লাহ অপর নাম আই আরেক নাম আহ তাহলে কাসেম এক সন্তান ছেলে তারপরে চার মেয়ে এরপরে আসে আরেক ছেলে আবদুল্লাহ তার নাম হচ্ছে ইব্রাহিম তিনিও ছোট বয়সে ইন্তিক করেন ওকে নবী করিম ছেলেগুলো তখন মারা গেল পর। আপনারা জানেন নবুগত পাওয়ার পরে তারা ওনাকে নাম দিল কি তখন যে এই লোকে যে লোকের ছেলে বাঁচে না ছেলে হয় না অথবা হইলেও বাঁচে না এই লোকের বংশ কাটা নির্বংশ এবং তারা বলল আবতার তখন আল্লাহ রাবুর আলমিনাজ করলেন পরবর্তী পর্যায়ে যে আমি আপনাকে কাউসার দিয়েছি এত বড় নিয়ামত দিয়েছি তারা আপনাকে নির্বংশ মনে করে আপনার মধ্যে কোনো কল্যাণ নাই মনে করে এবং যাদের ছেলে মেয়ে হয় না তাদেরকে কিন্তু লোকেরা মনে করে এদের মধ্যে বরকত কম না হুজুবিল্লা কিন্তু আল্লাহ তালা বলেন ইনশান আফতার আপনার দুশ্মনাই হচ্ছে তাদের মানে কল্লান থেকে বঞ্চিত কল্লান কাতা তাদের কিছু ভালো কিছু পেছনে থাকবে না আপনার সবকিছুই ভালো থাকবে এখানে আল্লাহ তালা যে ওনার সন্তান ছেলে সন্তান একটা বাসলো না এর মধ্যে কিন্তু বিরাট কল্যাণ হেকম আছে আল্লাহ কারণ কারণে থাকতেন তাহলে এই সন্তানকে নিয়ে কি হতো না ওনার নাতি আলে এ বাইকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে যেখানে কি বানিয়েছে ওলি বানিতা বানাইতে বানাইতে ইমাম বানাতে বানাতে তারা নবীর থেকে উত্তম সীমা লঙ্ঘন করা হচ্ছে তো এইরকম অবস্থা থেকে উম্মদকে রক্ষা করার জন্য আল্লাহ তালা ওনার ছেলেগুলোকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন তো আল্লাহ নিয়ে যেমন দিলেন কেন আবার তাহলে ওই যে না হলে ছেলে না হলে কিন্তু যে বদনামী হতো সেটা থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন ওরা তার খুব বেশি বদনামী করে যে ছেলে তার ছেলে নাই তার ওই একটা অকল্যাণ মার্কা মানুষ তার মধ্যে কোনো খায়ের নাই এই ধরনের একটা কুসংস্কার ছিল যদিও ও অরিজিনালি ছেলে হোক মেয়ে হোক বা না হোক এর মধ্যে কোনো অকল্যাণের কিছু আছে ইলেকট্রিক ইলেকট্রার মধ্যে কল্যাণ নাই মোটেই না আল্লা তালা বলেছেন যাকে আমি ছেলে দেই যাকে খুশি দেই দেইটা দেশি তাদের কোনোটা দেয় এসব আল্লাহর কাছে মানুষের তার দোষ এটা তার আই ঠিক নয় তো এই জন্য আল্লাহ তালা অন্তত নবীকে যেন তার এই কথা না বলতে পারে ছেলে দিলেন কিন্তু দিয়ে নিয়ে গেছেন কেন তার মেয়েটা হেকমত হচ্ছে ওল্লা কারাম বলেছেন এই সন্তানদেরকে নিয়ে পরবর্তী পর্যায়ে উন্মতের মধ্যে ফিতনা টানাটানি শুরু হয়ে যাবে এই অবস্থা থেকে আল্লাহ উম্মকে হেফাজত সেটা হচ্ছে কাবা ঘরের পুনর্নির্মাণ কাবাঘর আহ এই ঘরটা আরবদের কাছে যখন তারা বানিয়েছিল ছোটখাটো বেশি উঁচু করে নাই নয় ফুট মাত্র উঁচু করেছিল না এসে টরাতে ঢুকে কিছু সোনাগণা রক্ষিত ছিল এগুলো চুরি করে নিয়ে গেল এরপরে কয়েকবার বন না হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেল এক পর্যায়ে তারা চিন্তা করলো যে এখন তো এই ঘরটা একেবারে ভেঙে পড়ে যাবে এখন এই একবার আবার আগুন লেগেছিল এক মহিলা আসছিল কারগন্ধ লাগাতে ওই যে আমাদের এখন এই যে উদ যে আছে না উদ বাহুর বাহুরতে এসে ঘরের ওয়ালের মধ্যে মানে কাঠের ওয়াল ছিল এবং সেখানে যে কাপড় নাটকানা ছিল সেগুলোর মধ্যে আগুন লেগে কাবা ঘর একদম পুরোটা পুড়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেল আগুনে আগুন লেগে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেলো বাকি বন্যায় ক্ষতিগ্রস্ত করলো এখন এটা কিন্তু মানে প্রায় পড়ে যাওয়ার অবস্থা এখন করাই শোকরা চিন্তা করছে এই ঘরটা তো আমরা তৈরি করা দরকার পুনর্নির্মাণ করা দরকার কিন্তু কিভাবে করি এক নম্বরে আমাদের টাকা পয়সা নাই অনেক টাকা পয়সার দরকার এই ঘর পুনির্মাণ করতে হলে দুই নম্বর হলো যে এই ঘর যে আমরা ওয়াল যে ভাঙব ভাঙ্গার কাজ করলে বিপদ থেকে বাঁচতে পারব কিনা কদ্দূর পারব কোনো বিপদ যদি ধরে পাশে বলা মুসিবত ধরে জন্য না কোন মাল আসে কিনা সেটা নিলে আবার আল্লাহ মুসিবতে পড়ে যাব কোন ব্যবসা যদি তার টাকা পাঠায় সেটা লাগাই কেউ সুদের কারবার করে সেটা যদি লাগাই আবার এখানে কেউ আবার আরেকজন হক নষ্ট করেছে এখন আল্লাহর ঘর বানানোর জন্য টাকা দিবে এইগুলা যদি আমাদের হাতে আসে এগুলো দিয়ে যদি বানাই তাহলে তো আরেক আজা মাথায় নেব ওদিকে মূর্তি পূজা করে ঠিকই কিন্তু আল্লাহর ভয় আসে তারপরে তারপর পর্যন্ত তারা চিন্তা করলো যে কি করা যায় আবার আব্রাহা ভাঙতে আসছিল সেই ভয়ের কথা মনে আছে যে আব্রাহা ঘর ভাঙতে আল্লাহ তাকে সেখানে নিপাত করে দিল আমরা যে ভাঙবো আগে এটা কতটুকু ডাইজ হবে কতটুকু আরো বিপদ মুক্ত এটা নিয়ে তারা খুব মুসিবতে পড়লো তখন পরামর্শ করে তার সিদ্ধান্ত নিতে পারে না একবার কনফিউশন সৃষ্টি হয়ে যায় যিনি উম সালাম পিতা উনি চিন্তা করলেন আহ আতুর ইদুল বেহাদ মেহাল ইসা তোমরা চিন্তা করো কেন আল্লাহর ঘরকে ভাঙবা তোমরা এ থেকে নষ্ট করার জন্য ভাঙবা না থেকে গড়ার জন্য ভাঙবা তোমাদের নিয়ত কি আমরা তো গড়ার জন্যই ভাঙব তখন তিনি বললেন তিনি বড় আলেম না হলে বুদ্ধিমান ছিলেন ইন আল্লাহ মুসলাহীন যে আল্লাহর কোন কাজ ইশ্লাস করতে চায় গড়তে চায় এই নিয়তে যে করে তাকে আল্লাহ তালা কেন তাদেরকে আল্লাহ তালা অভিভক্ত করবেন মানে হাজিস তো সে পায় নাই ইননামাল আমালু বিনিয়ত যে যে নিয়ে তো করবে সে অনুযায়ী তার ডিল হবে সারা ইয়াহ দিম এবং সে ভাঙা শুরু করলো আর বললো কুমু সাই দু নি আসো তোমরা আমি তো শুরু করলাম এবার আমাকে হ্যান্ড দাও আমাকে সঙ্গে ভাঙ্গি চলো ফাকালুল্লা। কিছু না হয় তোমার তাহলে আমরা সবাই একমথা কালকে সকালে সবাইকে পাবো আমরা এখন ওলি তোর কাটাই দিল সকালবেলা হয়ে গেল এখন দেখা গেল যে কোনো ক্ষতি হয় নাই এখন সবাই আসছে তারপর আবার দোয়া করে আল্লাহ আল্লাহ আমরা ভালো খারাপ পাচ্ছি না আমাদের মতো মোটি শেষ পর্যন্ত ওয়াল সাদ যা ছিল সব তারা ভেঙে ফেললো এখন নিচের দিকে যাচ্ছে আর তো খুঁড়লো খুঁড়ি ফাউন্ডেশনটা কি অবস্থা সেটা দেখবে হাতাই দেন তাহাল হাত মুহিল আসাস। যখন তারা মেইন ফাউন্ডেশনের দিকে গেল মাটির বেশ নিচে আসা ইব্রাহিমেশন এবং সেখানে গিয়ে দেখলো যে এই পাথর রংটা সবুজ হেজারাতিন ক্ষুদরিন বিশাল পাথরের চাটানের মতো এবং সেটা রংগুলো একটু সবুজ টাইপের কা করে তৈরি করা এরকম করে করে এরকম করে করে মনে হয় যেন উঁচের হাম যেটা আছে উঠে শিং এর মতো আটকান তারা মনে করলো যে এখন এই আটকানো যেটা আছে অরিজিনালটা এটা যদি খুলে না ফেলে নতুন করে ফাউন্ডেশন না দেয় তাহলে পুরনো ফাউন্ডেশন উপরে দিলে এই ঘর টিকবে কিনা সমস্যা আছে। তখন একদিনের কুড়াল দিয়ে করাইছিল একজনে ওখানে ওটার মধ্যে কুড়ার কি ধরনের মোটা একটা কিছু দিয়ে এরকম চারা দিলছে মাঝখানে এটাকে কি বলে চাড়া চারা করে ছাবলের মতো কিছু একটা সাবল এইরকম করে চারা দিল একটা লেখক আহা দোহা দেখি একটা উঠানো যায় কিনা সরানো যায় কিনা ফালাম তা হার্রাকাল হাজার মক্কা তুবি আশ্রেহা যখন ওখানে চারা দিল পাথার একটু নড়লো ঠিকই কিন্তু জানে তো যে এই ঘর তো কি ইব্রাহিম ইতিহাস আর ইব্রাহিম ইতিহাসটা আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক এখানে সামথিং অন্যরকম আছে এটা বুঝে এখন মক্কা সবাই এই ঘরে নির্মাণ কাজে অংশগ্রহণ করতে কড়াইশদের বিশেষ করে লিডার গুলো সবাই আসছে কারণ এটা সরফ এটা একটা এটা একটা মর্যাদা এই ঘরে তারা ফিজিক্যালি সবাই এটাকে ভাঙার কাজে আছে এবং তারপর নির্মাণে কাজে আসলো তো নির্মাণ করবে যে কবিলা উপকবা কবিলার বিভিন্ন গোত্রের উপগোত্র এগুলো তো এখন তো মানুষ তো অনেক এখন সবাই কে কোনটা করবে কোন দিকে ধরবে এই যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়ে যায় কেউ ঠিক করলিলে সরফ এবং মর্যাদা কেউ মিস করতে চায় না তো এভাবে তারা ভাগ করে নিয়ে নির্মাণের কাজ প্রায় শেষ হয়ে গেল এমনকি স্বয়ং রসুল উল্লাহ সাল্লাম বনী হাশেমের যে অংশ ওনা তৈরি করার জন্য উনি সব দায়িত্ব পালন করলেন উনি এবং আব্বাস আল্লাহ বয়সে একটু বড় কাছাকাছি বয়সে এই সময় নবী করিম সাল্লাহামের বয়স ছিল পঁয়ত্রিশ বছর ওকে নবী করিম সাল্লাহ সাল্লাম নিজে পাথর আনতেন এবং আব্বাস দুইজনে শেয়ার করে আনতেন কতক্ষণ তিনি টানতেন কতক্ষণ আব্বাস টানত কারণ ওই দূর থেকে আনতে হতো পাথরটা যেখান থেকে ওনারা পাথর এনেছিলেন পাথরের ওয়াল করা আর পাথরের ওয়াল করে পাথরের পাথর দিয়ে ওয়াল করে তারা তখন এই দেওয়াল খাড়া করিয়েছিলেন এই পাথরকে বলা হয় জাবালে মাক্কা একটু দূরে যেখানে এখন ভেঙ্গেশ হোটেল টোটেল হয়ে গেছে ওখান থেকে আনতেন তো কাঁধে করি আনতে ওজনী পাথর বেশ কষ্ট হতো এখন কাঁদের মধ্যে ছোট এক টুকরা গামছার মতো কাপড় দিয়া এর উপরে পাথর রেখেছেন এখন আব্বাস রাজানো দেখলেন যে নবী করিম সাল্লাহ কষ্ট হচ্ছে কান্ধের মধ্যে ব্যথা পাবেন দাগ করে যাচ্ছে তিনি বলেন যে সোনা তোমার পেছনের যে তহবন্ত আছে ওনারা পড়তেন কিন্তু তখন এক ধরনের লুঙ্গি খোলা লুঙ্গি চাদরের মতো তো বলে এর একটা অংশ উঠে এখানে দাও অংশ উঠাই এখানে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ওনার মানে সতরটা আংকভার হয়ে গেছে আর তখন তিনি এই মানে বেহে গেছেন বেহীপেন পরে আবার দৌড়ে আসলেন কাপড় ঠিক করে দিলেন তারপরে বললেন তিনি যখন বলেছিলেন আরে আরেক নেওয়াতে আসছে এই জল ইজার তোমার কাপড়ের অংশ তুমি ঘাড়ে দিয়ে দাও পাবে আর এইটা জমি গেলেন অতনাস দুটো উল্টে আকাশের দিকে শুরু হয়ে গেছে আব্বাস ভয় পেয়ে গেল কি হয়েছে তোমার বলেন আরে নি ইজারি ফাসাদ আমার নিজের কাপড় ঠিক করে দেন নিজের কাপড় ঠিক করে দেন মানে একটুখানি সামান্য জন্য এই জাতীয় কিছু হয়ে গেলে উনি এটা টলারেট করতে পারতেন না আল্লাহকে আসওয়া হবে যে জায়গায় মিলে তো রাখতে পারবে না বা কয়েকশো জন কবিল্লা সবাই রাখতে চাইবে কি করা যায় এটা নিয়ে অনেক হচ্ছে প্রায় চার দিন চলে গেল কোনো তারা ফয়সলা করতে পারছে না কেউ ছাড় দেবে না এখন এক পর্যায়ে মানে যাকে বাদ দেওয়া হবে সেই জন্য যুদ্ধ করবে মকে একটা যুদ্ধ হয়ে যাবে একদিন আবু ইনি হলেন উম সালাম পিতা খুব মুরব্বী ছিলেন ওনার ওই সময় তিনি কোরআদের মধ্যে সবচেয়ে প্রবীণ সবচেয়ে বড় মুরব্বী এবং খুব জ্ঞানী লোক ছিলেন তো উনি একটা ফিলেন যে শুনো লোকেরা তোমরা যে বিষয়ে একতে লাভ করছো ঝগড়া করছো বাদানুবাদ হচ্ছে কোনো ফ্যাস আসতে পারছো না আমার পরামর্শটা শুনো আউ আলাম ইদ খুলমিন বাবী সাইবা বনী সাইবা দিয়ে আগামীকাল সকালে ভরে যে ব্যক্তি প্রথম ঢুকবে তাকে তোমরা ধরো ওকে তোমরা ফাইসলাকারী হিসাবে মেনে নাও সে যে দিবে সবাই যেন সেই ফয়সলামত হয়ে যায় আর কতদিন তোমরা এরকম তর্ক বিতর্ক তোমাদের মধ্যে ঝগড়া লড়াই চলবে এতে অ্যাগ্রি করো তার মাথায় এই বুদ্ধিবা আসলেই কেমনি আল্লাহ তালা দিয়ে দিছেন কোন কাজ কাকে কাজে লাগাবেন সবাই বলে ঠিক আছে ভালোই আর কত ঝগড়া করবো আগামীকাল সকালে যে ব্যথাটা সবার আগে আসে উঠে ঘুম থেকে উঠে আল্লাহ ঘরের দিকে আসে তাকে আমরা সবাই আপনাকে মানলাম আপনি যে ফসলেন আমরা সেই ফাগ্রি করব সবাই এই মসজিদের গেটের দিকে আসতেছে আব্বাতির আনাফ ইহামান ইয়া তোরা দাখেল কে হবে সবরা আজকে এখান দিয়ে ঢুকবে এখন কামনে আল্লাহ তালা নবী করে সালাম এই দিলের ভিতরে ঢুকাই দিলেন উনি সবার আগে উনি এসে ঢুকলেন বনি সাইবার দিয়ে ঢুকলেন সবাই দেখে বললেন হাল আমিন আরে সবচেয়ে তাকে আমরা আমিন বলি বিশ্বস্ত এই তো এসে গেছে এই বেতারা তো কোন তার কোনো সে নিরপেক্ষ ফয়সালাই দিবে ঠিকই আছে এর মতো আর ভালো মানুষ তো আমাদের সমাজে আর নাই এই বেতারা যে ফয়সালা দেয় আমরা মেনে নেব উনি কিন্ত জানেন না ঘটনা এক কাজ করো একটা বড় কাপের টুকরো আমার জন্য নিয়ে আসো আর তোমরা সমস্ত লিডার গুলো যারা আছে কয়টা কবিরার লিডার সবগুলো লিডার আমার পিছনে পেছনে আসো তিনি নিজের হাতে এই পাথরটাকে হাদের এই পাথর এই কাপড়ে রাখলেন আর বললেন একজন করে ধরবে ধরে যেখানে এটা ফিট করার কথা ওয়ালের ওই জায়গায় নিয়ে আসবে তারপরে তারা নিয়ে আসলো এরপরে তিনি হাতে ওখানে ফিট করে দিলেন এবং এইভাবে আল্লাহ তাহলে একটা বড় সমাধান করে দিলেন যে তাদের একটা যুদ্ধ হওয়ার অবস্থা থেকে তারা বেঁচে গেল কাবা কার যখন তারা খরচের জন্য গেল টাকা পয়সা কালেকশন করতে গিয়ে সেখানে তারা বলে দিল যে এই কাবা ঘরে সবাই হালাল পবিত্র টাকা দিতে হবে যারা ব্যবসাখানা চালায় তাদের পয়সা নেওয়া যাবে না যারা সুদ খায় তাদের বসে নেওয়া যাবে না যারা মদ বিক্রি করে তাদের বসে নেওয়া যাবে এই সমস্যা অনেক কিছু এখন করতে করতে দেখা গেল যে কাবা কারণ উঁচু না করলে মুশকিল ওয়ালটা ওয়াল টপকিয়ে তখন চোর গিয়ে অনেক কিছু চুরি করে নিয়ে গিয়েছিল তখন ছিল নয় গজ নয় গজ উঁচু ছিল ইব্রাহিম আলা ইসমাহিল আলহ সময় থেকে যেটা বানানো হয়েছে নয় গজ উঁচু ছিল ওয়ালটা এবং দুইটা গেট ছিল তখন এখন যে গেটটা আছে দেখেন আপনারা এটার অপোজিট সাইড এটা এক গেট দিয়ে ঢুকত আরেক গেট দিয়ে বাইরে হতো কিন্তু এখন নবী করিম সালে অষ্ট পরবর্তী পর্যায়ে আহ তিনি তারা যেটা করলো তাদের টাকা কুলে না বিধায় তারা তখন শেষ পর্যন্ত কিছু অংশ বাদ দিল পুরোটা খরচ করার টাকা তাদের নাই করিম সালাম জাদার আমিনাল বাড়িতে হুয়া আমি নবী করিম সালাম জিজ্ঞেস করলাম এই যে হাতিম গোল করে দিয়ে রাখা হয়েছে এই অংশটা দেওয়াল রাখা হয়েছে এটা কি আল্লাহর ঘরের অংশ এটা আল্লাহ না ডুকায় বাইরে রাখছে কেন আঙ্গিনা মত করে দিয়ে ইন্না কাউমা কি কাসুরাত বিহিম্না ফাঁকা তোমার জাতি গোষ্ঠী কড়াই বংশের লোকদের পয়সা করি কুলাইলো না পুরোটাকে ঘর বানানোর জন্য কিছু অংশ বাদ দিয়ে যতটুকুন টাকা কুলিয়েছে ততটুকুন বানালো কুলতে ফলো বাবী বাবী মোরতা আন এখন এই যে ফ্লোটা একটু উঁচু করেছে এবং ঢুকার জন্য ঘরে যেভাবে স্বাভাবিকভাবে মানুষ হয়তো এক সিঁড়ি দু সিঁড়ি দিয়ে ঢুকে এরকম না বেশ উঁচু করেছে কেন আর উঁচার জন্য আবার আলাদা সিঁড়ি বসাইতে হয় এরকম করে অথবা লেডার লাগে এরকম উঁচু করেছে কেন বললো যে ফালা আলাদা লিদ খুল শাহ উম না উমান শাহ তারা দুই কারণে করেছে একটা তো হলো চোর যাতে সহজে না ঢুকতে পারে ছিঁড়িয়ে না থাকলে দুই নম্বর হচ্ছে সবাই যাতে না ঢুকতে পারে কন্ট্রোল করবে কাকে ঢুকাবে কাকে ঢুকাবে না তাদের হাতে কন্ট্রোলটা থাকলো এখন আমার মনে তার ছিল যে এই কাবা ঘরের এই উঁচু এত উঁচুটা বাদ দিয়ে একটু নিচু করে দিয়ে যাতে মানুষের উঠতে কেউ ঢুকতে চাইলে ইজি হয় আর দুইটা গেট করে দিতাম এক গেট দিয়ে ঢুকে আরেক গেট দিয়ে বাইর হয়ে যাবে এই জন্য করবো না যে তোমার কম করাই বাংশের লোকেরা কেবল সেই দিন ইসলাম কবুল করছে এখন আমি যদি এই স্ট্রাকচার চেঞ্জ করে ফেলি ওইদিকে হাতেমকে ঢুকাই ফ্লোরকে নিচু করে দিয়ে একটু মাটির লেভেলের কাছাকাছি নিয়ে আসি দরদা দুইটা করি বলে দেখো মোহাম্মদ আমাদের কিচ্ছু ঠিক রাখ না সব উল্টাবে খালি তার গাছ আল্লাহ ঘরটারও সে উল্টা পাল্টা করে তার করছে। মন মত না করবে এই ভয় না থাকলে আমি কিন্তু কাবা ঘরকে দুইটা গেট করে দিতাম হাতিনকে ঢুকাই দিতাম আর একটু নিচু করে দিতাম ফ্লোরটাকে তাতে মানুষ ইজিলি ঢুকতে পারে এই পর্যন্ত তিনি আর করলেন না পরবর্তী পর্যায়ে অবশ্য আবদুল কথা জানেন তিনি উমাইয়া বংশের শাসনের সময় অঞ্চলের তিনি একরকমতা ঘোষণা করে তিনি সেখানকার কতদিনের এই মারাত্মার দায়িত্ব পালন করেন এবং তিনি চিন্তা করলেন যে রসুল উল্লাহ সাল আলি আসাল্লামের যে ইচ্ছাটা ছিল ওই ইচ্ছাটা তিনি পূরণ করতে পারেন নাই কারণ তখনকার মক্কাবাসী ছিল নও মুসলিম তারা এটা মানতে কষ্ট হতো এখন তো নও মুসলিম না আবদুল জোবারের টাইমে সাহাবিদের যাওয়ার পরে প্রায় তাবিদের টাইম শুরু হয়ে গেছে এখন আমরা চাইলে তো এটাকে ওইরকম করে ফেলতে পারি ওনার ইচ্ছাটা পূরণ হয়ে যেতে পারে এখন কেউ প্রতিবাদ করবে না তো তিনি তাই কি করলেন ওটাকে ঢুকাই ফেললেন গেট দুইটা বানালেন ওনার সময় ওটা পুনর্নির্মাণ করলেন এবং ওনার সময় তিনি যে পিলার ব্যবহার করেছেন কাঠের মজবুত মিউজিয়াম ওখানে নিচে দিয়ে বোধ একটু ইয়ের ফ্রেম এর মতো আছে আয়রন ফ্রেমের মতো আছে ওখানে লেখা আছে পিলারটা আব্দুল ইমিনে জোবাই টাইমের পিলার তো উনি এই কাজটা করে হাতিমকে ভিতরে ঢুকাই দিলেন এভাবে চলল পরে ওনার কতদিন পরেই আবার উমাইয়া বংশ লোকেরা যুদ্ধ করে ওনার সঙ্গে যুদ্ধ হয় এবং উনি নিহত হন এবং মক্কার দখল আবার উমাইয়া খলিমাতের হাতে চলে যায় তারা তখন এসে প্রথম কাজ কি করলো যে আব্দুল যে কাজ করছে এটা উল্টা আবার হাতিম বানাও আবার যেভাবে ছিল দুই দরজা জায়গা এক দরজা করো আবার উঁচু করো ফ্লোর সব উলটাই । তুলল এভাবে উমাইয়া বংশ শাসন পর্যন্ত এভাবে চললো উমাইয় বংশন ছিল প্রায় নিরানব্বই বছর এরপরে আব্বাস বছর পরে উমাই আব্বাস আসলো তারা বলল যে উমাই আমরা আবার আবদুল্লা জোবা যেখানে নিয়ে গেছিল নিয়ে যাব। তখন ইমাম মালিকের কাছে তারা ফতুয়া চাইলেন যে কাজটা করা ঠিক হবে কিনা সম্ভবত হারুনের ছিলেন সম্ভবত খলিকা হিসাবে তখন তিনি ইমাম বলেন শোনেন যদি আপনাদের ক্ষমতা উল্টে যায় আরেক আসে আবার ওদিকে নিয়ে যাবে তো আল্লাহর ঘরটা একটা খেলার পাত্র হয়ে যাবে এটার অসম্মানই হয়ে যাবে একবার এখানে আরেকবার ওখানে এভাবে করে না তাড়া করে আল্লাহর ঘরের স্ট্রাকচারটা মানুষের কাছে হালকা হয়ে যাবে এই কাজটা না করলে ভালো হয় তিনি আলী বলেন যে দেখেন এই ঘটনার মধ্যে একটা অনেক লেসন আছে নবী করিম সাল্লা চাইলে ওই সময় মক্কার একাবা ঘরকে তিনিবাদ করলেও না কারণ তিনি তখন ক্ষমতার অধিকারী অবলম্বন করেছেন তার জন্য গায়ে কোনো ধরনের বড় ফেতনা সৃষ্টি হতে যায় উন্নতের মধ্যে তাহলে সেটার আমাদের মাসলাহাত থাকলেও এটা এই মুহূর্তে না করা কারণ আছে আন তিল সেরে এই এইটাতে কিছু না হয় মাসলাহাতের ক্ষেত্রে কনসিডারেবল আছে কোন কোন সময় মানে বড় ধরনের মুসিবত থেকে বাঁচার জন্য ছোট মুসিবতকে গ্রহণ করা হয় যেমন একটা হলো মাছ নাহা একটা হলো মাসসাদা এই মাছ নাহা হলো ফায়দা আছে বেনিফিট আছে একটা ভালো জিনিস উপকার আছে আর মাসাদা হলো কি যার মধ্যে ক্ষতি আছে একটা কাজ আছে এই কাজটা করলে অনেক উপকার আছে এই কাজটার মধ্যে আবার ক্ষতিও আছে এখন করবেন কি না। কি করা এর মধ্যে অনেক ফায়দা আছে কিন্তু একটি কাজে দুটো জিনিসই আছে ফায়দাও আছে ক্ষতিও আছে কোরআন হাজি সঙ্গে কন্ট্রাডিকশন নাই কিন্তু এমনি এর মধ্যে কন্ট্রাডিকশন ছাড়া আছে ক্ষতিও আছে তাহলে ক্ষতি আটকানো হবে ক্ষতির ক্ষতিকারক তাহলে ওই কাজটা আর করা যাবে না ক্ষতি যেন না হয় ক্ষতি আটকানোর গুরুত্ব বেশি একটু ফায়দা গ্রহণ করার তুলনায় এইরকম একটা সুন্দর লেশন এই ঘটনা থেকে পাওয়া গেছে এরপরে হাজির রহমতুল্লাহ আলাই বলেন উন্মতের ব্যাপারে অনেক কনসার্ন আছেন বিশাল বিষয়ে তার স্ত্রীর সঙ্গে শেয়ার করার মধ্যে কোন দোষ নাই এটা একটা দলিল নেশন এজার আসকালী রহমতুল্লাহ আলাই যে তিনি মায়াসের সঙ্গে এটা শেয়ার করেছেন এরপরে আমরা পরবর্তীতে চ্যাপ্টার ভাবি যে জাহিলি জমানায় এখন ওনার বয়স পঁয়ত্রিশ বছর কাবাস নির্মাণের সময় আরো পাঁচ বছর আছে চল্লিশ বছরের আগ পর্যন্ত ওনার জীবনটা কেমন গেল নবী হওয়ার আগে ওনার জীবন চরিত্র সিরাপ ইত্যাদি নিয়ে আহ সুন্দর আলোচনা আছে ইনশাআল্লাহ আমরা সেটা আগামী সপ্তাহের দিকে যাব আশা করছি